বর্ণিত তিনি বলেন রসুল সাহিম কে জিজ্ঞেস করা হলো রসুল কোন আমলের মাধ্যমে আলিমকে আবারও জিজ্ঞেস করা হল ইয়া রাসুল্লাহ কোন জিনিসের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হবে রাসুল সাল আলিমাসাল্লাম জবাব দিলেন মুখ ও লজ্জাস্থান আয়সারাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লামে ধারাবাহিকাম পালনকারীর স্ব পরিমান সব পায় সুতরাং হে আল্লাহর বান্দারা তোমরা উত্তম চরিত্রের অধিকারী হও নিজের জীবনকে উত্তম চরিত্রে সুসজ্জিত করো কেননা মিজানের পাল্লায় তোমার উত্তম চরিত্রই সবচেয়ে বেশি ভারী হবে لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طلق تيو بھائي كنوب حلوكاتكي تتفموني كورونا كنوب حلوكاتكي وبهلا كورونا যদিও সেটা হয় তোমার ভাইয়ের সাথে ছোট সাথে সাক্ষাৎ করা এই ছোট্ট কাজটি যদি আল্লাহ করার জন্য করবে হাদিস এসেছে রাসুল সাল আলিহাস্লাম বলেছেন কিয়ামতের মাঠে কোরআন তেলাওয়াতির জন্য আমি হচ্ছি সেই কোরআন যে তোমাকে রাত্রি জাগরণ করিয়েছে এবং দিনের বেলায় তোমাকে পিপাসার রেখেছে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে মুমিন বান্দাকে যখন কবরে রেখে আসা হবে নির্জন অন্ধকার কবরে সে যখন একাকি থাকবে তখন সুন্দর আকৃতি ও উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন লোকের আগমন ঘটবে যার শরীর থেকে মেসকের সুবাস আসতে থাকবে মৃত ব্যক্তি তাকে দেখা মাত্র জিজ্ঞেস করবে তুমি কি তোমাকে তো অনেক সুন্দর লাগছে তখন সে জবাবে বলবে আব শির বিল্লাদিখ আব শির বিল্লাদি সুরুখা সল তুমি সুসংবাদ গ্রহণ করো তুমি সুসংবাদ গ্রহণ করো আমি হচ্ছি তোমার ন্যাক আমল যে ন্যাক আমল তুমি দুনিয়াতে করে এসেছিলে আর কাফির গুনা ব্যক্তি তাদের যখন কবরে রেখে আসা হবে সেই নির্জন কবরে তাদের সামনে একজন লোকের আত্মপ্রকাশ ঘটবে যে হবে একেবারে চেহারা বিশিষ্ট তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে তখন গুনাহগার ব্যক্তি তাকে দেখা মাত্র জিজ্ঞেস করবে এই অন্ধকার কবরে তুমি কে তোমাকে তো অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছে তখন সে জবাব দিবে হে হতভাগা তুমি দুঃসংবাদ গ্রহণ করো আমি হচ্ছি আমাদের দায়িত্ব হল রাসুল সাল আলী সাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেভাবেই কোন ধরনের বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি ব্যতীত এই কথাগুলোর উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহ পবিত্র কালামে মাজিদে বলেন ফলানস আলীহিমানুরসালীন যাদের কাছে রাসুল পাঠানো হয়েছিল তাদেরকে আমি জবাবদিহিতার সম্মুখীন করব এবং সকল নবী রাসুলগণকে অবশ্যই আমি জিজ্ঞাসা করব। আমি সজ্ঞানে তাদের সামনে তাদের অবস্থা বর্ণনা করব বস্তুত তো আমি তো তাদের কাছ থেকে অনুপস্থিত ছিলাম না সেদিন যথার্থ ওজন করা হবে অতপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কামান আর যাদের পাল্লা হালকা হবে আর যাদের পাল্লা হালকা হবে তারাই হচ্ছে ঐসকল লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে কেন তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত। করতো ভাই ভালো করে মনে রেখো মিজানের পাল্লার সামনে মানুষের অবস্থা তিন ধরনের হবে এক ধরনের মানুষের অবস্থা এমন হবে যে তার নেক আমলের পরিমাণ তার গুনার তুলনায় সর্ষে দানার বেশি হবে মানুষ যার গুনা ও ন্যাক আমল সমান সমান হবে তারা জান্নাত ও জাহান নামের মধ্যবর্তী স্থান আরাফে অবস্থান করবে এ বিষয়ে ওলামায় কেরামের বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে আর যারা কাফির তাই তারা কোন ধরনের হিসাব নিকাশ ছাড়াই নামে প্রবেশ করবে তাদের ভালো আমল গুলো পরিমাপ করে সেই পরিমাণ আজাব তাদের থেকে কমিয়ে দেওয়া হবে তবে তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না জান্নাত তাদের জন্য চিরতরে হারাম কেন আল্লা ঘোষণা দিয়েছেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে কে হারাম করে দিয়েছেন তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই হে আল্লাহর বান্দারা খুব ভালো করে স্মরণ রেখো খুব ভালো করে স্মরণ রেখো তবে কিয়ামতের সেই ভয়াবহ দিনে আল্লাহ করবে প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন যে তিনি আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার মানুষকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন হে আল্লাহ আমরা আপনার কাছে আশা করছি হে আল্লাহ আমরা আপনার কাছে আপনার অনুগ্রহ থেকে আমাদের বঞ্চিত করবেন না আবু হাজন রাহিমহল্লা বলেন এই সত্তর হাজার মানুষের কেয়ামতের মাঠে কোনো ধরনের জবাব দিয়ে সম্মুখীন হতে হবে না বরং তারা বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে হে আল্লাহর বান্দারা খুব ভালো করে শোনো হে আল্লাহর বান্দারা খুব ভালো করে শোনো কিয়ামতের মাঠে মিজানের পাল্লা যখন স্থাপন করা হবে তখন সকলের মাঝে এক পরিস্থিতি তৈরি হবে ভয়ে করে থাকবে এই কম্পমান অবস্থাতেই মানুষেরা মিজানের পাল্লার দিকে এক বৃষ্টিতে তাকিয়ে থাকবে সে দেখতে থাকবে যে তার আমলের পাল্লা ভারী হচ্ছে নাকি তার গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে যদি তার ন্যাক আমলের পাল্লাটি ভারী হয়ে যায় তাহলে খুশি হবে এতটাই আনন্দিত হবে না আর যদি ক্ষতিগ্রস্ত হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হবে উমুল হজরত আয়সার দি আল্লাহা রসুল সাল আলি সাল্লাম কিজ্ঞাসা করলেন ইয়া রাসুল মানুষেরা কি কিয়মতের মাঠে তাদের পরিবারের লোকদের চিনতে পারবে তখন রাসুল সাল্লাম জবাব দিলেন হ্যাঁ হ্যাঁ আয়সা তারা তাদের পরিবারের লোকদের চিনতে পারবে তবে তিনটি জায়গায় তিনটি কঠিন মুহূর্তে তিনটি ভয়াবহ স্থানে তারা একে অপরকে কেউ কাউকে চিনবে না সেই তিনটি ভয়াবহ জায়গা হলো সেই তিনটি কঠিন মুহূর্ত হল মিজানের পাল্লায় যখন মানুষের আমল সমূহকে পরিমাপ করা হবে যখন মানুষের সামনে তাদের আমল নামা খুলে দেয়া হবে মানুষেরা যখন উপর আরোহন করে পার হওয়ার চেষ্টা করতে থাকবে এই তিনটি কঠিন মুহূর্তে চিনবে না কেউ কাউকে স্মরণ রাখবে না সবাই ইয়া বলে নিজের ব্যাপারেই চিন্তিত থাকবে আল্লাহ তালামে মজিদের সাথে সেদিন ভাই বাবা মা স্ত্রী সন্তান সবাই তার থেকে পালায়ন করবে সেদিন হয়ে থাকবে সেদিন হয়ে থাকবে। যখন মিজানের পাল্লাকে স্থাপন করা হবে এবং তোমার সকল মন্দ আমল গুলোকে মিজানের পাল্লায় পরিমাপের জন্য উঠিয়ে দেওয়া হবে তখন তোমার দুশ্চিন্তা শতগুণ বেড়ে যাবে উপায় না দেখে চিন্তায় তোমার চেহারা একেবারেই বিবর্ণ হয়ে যাবে পরিশেষে তুমি আশা করতে থাকবে হায় আরেকটি নেকির ব্যবস্থা যদি হতো তাহলে তো গুনার তুলনায় আমার আমলের পাল্লাটা ভারী হয়ে যেত আর আমি মুক্তি পেয়ে জান্নাতে চলে যেতে পারতাম অতপর যখন তাদের কারো মৃত্যু চলে আসে তখন সে আফসোস করে বলে এ আমার পালন কর্তা দুনিযাতে ফিরে আমার কখনো না তাকে আর দুনিয়াতে ফিরে পাঠানো হবে না কখনো না তাকে আর দুনিয়াতে ফিরে পাঠানো হবে না এটা তো তার একটি কথা মাত্র আর পুনরুত্থান দিবসে যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন তাদের আত্মীয়তার বন্ধনগুলো ছিন্ন হয়ে যাবে কেউ কারো সাথে কোনো ধরনের কথা বলবে না কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবে না আর যাদের আমলের পাল্লা হালকা হবে তারা হচ্ছে ওই সকল লোক যারা নিজেদের উপর জুলুম করেছে যারা নিজেদের উপর অবিচার করেছে তারা চিরকাল জাহান্ন থাকবে প্রজলিত আগুন তাদের মুখমন্ডলকে দগ্ধ করবে এবং এর ফলে তারা বিভৎস আকার ধারণ করবে আলম তকুন আলাই তুম বি তোমাদের সামনে কি আমার আয়াত সমূহ পঠিত হয়নি তোমরা তো সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে তারা বলবে আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি রব্বানা আখা ফাইনা ফাইনা তারা আবারও বলবে আমাদের পালন এই জাহান্নাম থেকে আমাদের উদ্ধার করুন এর পরে যদি আমরা আবার অপরাধ করি তাহলে আমরা গুনা হবো আল্লাহ তালা তখন তাদেরকে ধমক দিয়ে বলবেন ক ফিহা আল্লাহ ধরবেন রাগান্বিত হয়ে বলবেন হে পাপিস ঠোঁড়া তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাকো আমার সাথে কোনো কথা বলোনা হে পাপিস ঠোঁড়া তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাকো আমার সাথে কোনো কথা বলো না